জন্য ওয়াক্য করার পরে কেউ যদি বলে যে এটা আমার মসজিদ সে মুশরেক হয়ে যায় কারণ আল্লাহর মসজিদ আল্লাহরে দেওয়ার পরে সে যদি আবার নিজের মালিকানা মনে করে তাহলে তো সে এর এরকম পৃথিবী সব মসজিদ কোন মালিক কোন মানুষ নয় তো সুতরাং আল্লাহর মসজিদে আমি বাধা দেওয়ার কে আল্লাহ বলছে ওই ব্যক্তির কে হইতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহ করতে করতে বাধা দেয় কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে ভাবে দেখতেছি আমাদের সমাজে কিছু আলেম ভাই তারা মসজিদের ইমাম সাহেব তারা বাধা দিচ্ছেন বলতেছেন যে আমিন জোরে বললে এই মসজিদে নামাজ পড়িয়ে না আপনি বাধা দেওয়ার কে আল্লাহর মসজিদে ও আল্লাহ নামাজ পড়বে আপনার অসুবিধা নামাজ বড় অপরাধ না এত বড় অপরাধ করে না ওই সব বড় অপরাধীরা নামাজ পড়তে পারে তো উনি নামাজ পড়তে পারবেন আল্লাহর মসজিদে এজন্য মানে সর্ব অবস্থা আরেকটা বিষয় বলে আমরা এই বিষয়ে আলোচনা সেটা হলো আমাদের দেশের ওই ইমাম সাহেব আমাদের দেশে কিন্তু সাহাফি ওরকম নাই মানে ব্যাপক হারে নাই মালিকি মাজাবো নাই হাম্বলি মাঝাবো নাই এই সাই মাজের মধ্যে যা আছে সবগুলো তো হক এই যে আমিন জোরে বলা এটা তো তিন মাজাবে আছে শাহি মালেকি হাম্বলি তিন মাজাবে তো আমি জোরে বলতে বলা হয়েছে তারা যদি হক হয় তাহলে আমি আবার বাধা দিব কেন কারণ যদি মাজাবে হক হয় তো মাজাবের সেই এক মাজাবে তো এটা আছে তাহলে আমি তাকে বাধা দিব কেন एकदिगे एक एक मान एक लो असुविधा किलो मुस्लिम उम्मार ऐक्योध करबे जो फतवा देवा যত কিছু বলা হোক যারা সহি হাদিস মেনে চলেন তারা কখনো উল্টাভাবে তাদেরকে পতোয়া দিবেন না তাদের সাথে এইসব বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া ঝাঁটি দলাদ যারা মানে যে ঐক্য জামাত এই জামাতকে কোন অবস্থায় নষ্ট করা যাবে না আবার এই কথা মনে করা যাবে না যে জামাত ধরে রাখতে গিয়ে আমার সহি হাদিসে বাদ দিয়ে দিলাম আগে সুন্না তারপরে জামা আবার সুন্না বাদ দিয়ে জামাত না ঐক্য ধরে রাখার জন্য যে নবিসামকে কাতারা প্রস্তাব দিল যে আসেন আমরা এটাও করেন ওইটাও করেন দিয়ে ঐক্য করেন না। এজন্য সুনার আমল ঠিক রাখতে হবে আর যে পাঁচ আমরা নামাজি আছি এই পাঁচ ঐক্য থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাকি পঁচানব্বই কে কিভাবে নামাজি বানাবো কিভাবে থেকে তোমাদের জন্য শরীয়ত নির্ধারণ করা হলো মা বিষয়টা নু আলাইকে ওসিয়ত করা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল যে বিষয়টা আমি তোমার প্রতিও করতেছি واما وصينا به ابراهيم જે বিষয় আমি নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম কে ও موسی ও ঈসা موسی কেও নির্দেশ দিয়েছিলাম ঈসা কেও নির্দেশ দিয়েছিলাম এখানে আল্লাহ পাক কয়েকজন নবীর কথা বলছেন নূহের নাম নিছেন ইব্রাহিম موسی ঈসা আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাত পাঁচজন নবীর কথা বলছেন তোমাদের ঐক্য জামাত করে ধরোদার মুসলিম করে আলাদা আলাদা করে বিভক্ত করিও না কাবুরা মুশ্রিকাই আর এই যে দাওয়াতটা আপনি তাদেরকে দিচ্ছেন এটা মুশ্রিকদের কাছে অনেক বড় কঠিন এই কথাটা আরেকটা চিন্তা করে যে আল্লাহ বলতেছে সবসময় সায় যে মুসলিমেরা দলে বিভক্ত হয়ে থাকি মুসলিমেরা ঐক্যবদ্ধ থাকবে এটা মুসিকদের কাছে অত্যন্ত কঠিন আল্লাহাক বলতেছে এটা কাছে অনেক বড় আল্লাহ আল্লাহ সুবান ইচ্ছা করেন তাকে নিজের দিকে মনোনীত করে নেন অর্থাৎ হেদায়তের দিকে তাকে মনোনীত এবং যিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ সুবান হেদায়ত দান করেন সুহান এখানে আল্লাহকে স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করতে চায় তাদেরকে আল্লাহ সুবান হেদায়ত দিবেন আল্লাহ সুবান দিকে প্রত্যাবর্তন করতে চায় না তাকে আল্লাহকে হেদায়ত পরস্পরে হিংসা বসত শত্রুতা বসত তাহলে ফেরকাবাজির এফতারাক মূল কারণ হলো একজন আরেকজনের প্রতি হিংসা বসত দেখবেন একজন আরেকজনের প্রতি যখন হিংসা ঢুকে যাবে राग धुके दलबाजी करुपराम ग्रुप अब ग्रुप लोक देर जो रकम जत रकम धोखाबाजी जा बला दरकार सब बोले